জায়দ ইবনু ওয়াহাব রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন হুজাইফা রাজিয়াল্লাহ তাল্লাহু এক ব্যক্তিকে দেখলেন যে সে রুকু ও সিসদা ঠিকমতো আদায় করছে না তিনি তাকে বললেন তোমার সালাত হয়নি যদি তুমি এই অবস্থায় মারা যাও তাহলে আল্লাহ মুহম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে যে আদর্শ দিয়েছেন সে আদর্শ হতে বিচ্যুত অবস্থায় তুমি মারা যাবে